আমার পুরুষ পার্থক্য নিয়ে আমাদের সমাজে মহিলাদের মহিলাদের পাঁচ জায়গা পার্থক্য বিদ্যমান রয়েছে এই পার্থক্যগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত নয় এই পার্থক্য সমাজে আসলে কথা থেকে এই পার্থক্যের উপরে যদি মহিলারা নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে কিনা বুঝতে সেটা হলো মহিলাদের সলাৎ আর পুরুষের সলাৎ এই দুইটার মধ্যে স্বাভাবিকভাবে সলাতের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই কারণ নবিসাম বলছেন সল্লোক আমার তুমনি আমাকে যেভাবে সলাৎ আদায় করতে আদায় নারী পুরুষ সবাইকে এইভাবে সলাত আদায় করতে হবে আর নারীদের জন্য নবীর আলাদা কোন সলাদ শিক্ষা দেন নাই অথবা নারীদেরকে বলেন নাই যে তোমরা সলাৎ ফাতেমা থেকে শিখো তোমরা আয়সার থেকে সলাদ শিখো এই কথাও নবিসাম বলেন না থেকে শিখতে বলছেন তো রাসোল যেভাবে আদায় করছেন মহিলারও করবে। তবে মহিলাদের শারীরিক গঠন শারীরিক অবয়বের ভিন্নতার কারণে তাদেরকে একটু একটু মধ্যে খুশু খুজু, বিনয় বেশি হতে যাতে তাদের শরীরের কোন অংশ প্রকাশ না পায় তো এই এই যে একটু খুশু খুজু একটু মানে শালীনতা বেশি থাকবে তার অর্থ এই নয় যে তারা নতুন পদ্ধতি আবিষ্কার করবে আমরা হাতবাদী কোথায় নিচে তো মহিলারা এখানে বানবে কেন একটাই হবে। সহিবিন নিচে না হয় বুকের উপরে যদি বুকের উপরে হয় হয়। তো পুরুষ এখানে আর যদি এটা সহিবিন নিচে বানব নারীরা তাহলে বোঝা যায় দুইটাই সহি কি বলেন নাভিন নিচে বাধাও সহি বুকের উপরে বাধাও সহি আবার আমরা এটা নিয়ে ঝগড়া করি কেন বুকের উপরে বাঁধলে আমরা আবার বাধা দিই কেন আমরাই তো নারীদেরকে বলতেছি যে আপনারা বুকের উপরে বাঁধেন তো পুরুষ বুকের উপরে বাঁধলে অসুবিধা না যায় সবার জন্য না যায় মহিলারা ক্ষেত্রে একটু রুকু করার ক্ষেত্রে করার ক্ষেত্রে পুরুষদের থেকে একটু শালীন থাকবে মানে একটু পর্দাশীলতা মানে এমনভাবে শারীরিকভাবে থাকবে যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে প্রকাশ না পায় এটা খেয়াল রাখবে আর তাদের হেজাব আর পুরুষের হেসাব আছে না। এই সতরের ক্ষেত্রে ভিন্নতা থাকবে এইরকম বিষয়গুলো পার্থক্য থাকবে কিন্তু মানে নবী সরালাম যেভাবে সোলা করছেন দাঁড়ানো বসা রুকু শেষদা সবগুলাই ওই নবীলাম পদ্ধতিতে হবে